সম্মানিত দর্শক বিন্দ গত পর্বে আমরা আলোচনা করছিলাম ইমানের রোকনগুলো নিয়ে আমরা বলেছিলাম যে জিব্রিল আলহ সালাম যখন রসুল্লাহ সাল্লা কাছে এসেছিলেন মুসলিমদেরকে দিন সম্পর্কে জানানোর জন্য তখন জিজ্ঞাসা করেছিলেন আকবর নিয়ানীল ইমান তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমানের রোকনগুলো সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি বলেছিলেন আল ইমান ওয়ান তুমি ও মালাহি ওয়া কুতুবি ওয়া রসুলিহি ও ইউম আখের ও কাদিহি ও সারি রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইমানের ছয়টি রোকনই সেখানে বর্ণনা করেছেন গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে এই ছয়টি রোকন হচ্ছে ইমানের এমন রোকন যার একটিও কেউ যদি বাদ দেয় তাহলে তার ইমান পরিশুদ্ধ হবে না এবং ইমান তার শুদ্ধ হবে না আমরা ধারাবাহিকভাবে এই রোকনগুলি আলোচনা করব আমরা আলোচনা করছিলাম মূলত ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলীর কিতাব ও আকৃদা তাহলে সুন্না উল জামা এই কিতাবটি নিয়ে এই কিতাবটির মধ্যে তিনি আলোচনা করছিলেন ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলী ইমানের নিয়ে তারপর তিনি সেখানে আলোচনা করেছেন রোকনগুলো প্রত্যেকটিতে আলাদা আলাদা তিনি আলোচনা করেছেন বিশেষ করে আল্লা রুফর ইমান ফিরেজ তরফর ইমান ইমান কিতাবের রূপর ইমান রাসুল ইমান এবং সবশেষ তিনি আলোচনা করেছেন দর্শক বিন্দু আমরা দেখতে পাইলাম যে তিনি মূলত পরিপূর্ণভাবে তার এই গ্রন্থটি সাজিয়েছেন তবে তিনি সরাসরি আরকাউল ইমান উল্লেখ না করে বর্ণনা করে চলে গেছেন আমরা সে তার কথার ধারাবাহিকতা সরাসরি বর্ণনা না করে ইমানের রোকনগুলো ধারাবাহিকতা আলোচনা করব দর্শক বিন্দু তিনি বলেছেন যে الایمان هو الايمان بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره وحلوه ومره من الله تعالى ونحن مؤمنون بذلك كله اذن ایماندار মুসলিম কিভাবে কোন কোন ইমানের কি কি রুকন হবে iman থাকতেই হবে এবং কি কি তার পরিপসিক কি কি কি কি স্বীকৃতি دینی তারপর তিনি উল্লেখ করেছেন ইমান বিফুর ইমান এখানে দেখেন আল্লাহর রফুর ইমান যেটা সেটাই মূলত মূল আসল। একজন প্রথম কাজ আল্লাহ রফুর ইমান না থাকলে অন্যান্য রোকনগুলোর ইমান কখনো শুদ্ধ হবে না আল্লাহরফুর ইমান শুদ্ধ হলে অন্যগুলো শুদ্ধ হবে তো আল্লাহরফুর ইমানের বিষয়টিকেই অন্যান্য সমস্ত অন্যান্য যারা কিতাব লিখেছেন আকিদের উপরে তারা সেটাকে তাওহিদ নাম দিয়েছেন আল্লাহর ইমান হচ্ছে তাহিদের অপর নাম ইমান বিল্লাহ এটাকে বলা হয় এই যদি আমরা আলোচনা করি আপনি বুঝতে পারবেন যে এই তাহিদের বিভিন্ন আরকান বা অর্গান যদি আলোচনা করি আল্লাহরফুর ইমান আমাদের সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে ইমা আবুজাফর তাহবি রহমতুল্লাহ আলাই আল্লাহ রফুর ইমানের বিষয়টি আলোচনা করতে গিয়ে বলেন দর্শকবিন্দু ইমা আবুজাফর তহাবি যে বাণীটুকু এখানে তিনি উল্লেখ করেছেন সেটা আমরা আজকে ব্যাখ্যা করব প্রথমে তিনি যে শব্দটি বলেছেন নাকুলফি তাহরিদুল্লাহ আগে কিন্তু তাওহিদ সম্পর্কে তিনি আলোচনা করেননি আগে ইমান বিল্লা বলেছেন কিন্তু এখানে তাহিদ শুরু করেছেন অর্থ হচ্ছে ইমান বিল্লাই তাওহিদ তিনি সেটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহিদের ব্যাপারে আমরা বলবো এই বিশ্বাসে যে আল্লাহ তৌফিক কামনা করে আমরা বলছি বিশ্বাস করে আমাদের অবস্থা থেকে বিশ্বাস করে শুধু মুখে বলা নয় নিচে আল্লাহ এক আল্লাহ শরিক আল্লাহ তার কোন শরিক নেই তার কোন শরিক নেই কিসে এক তার কোন শরিক নেই কোন স্থানে সে জিনিসটা আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব প্রথমেই তিনি বলছেন নকুল এই কথাটা মূলত নাকুল শব্দের অর্থ আমরা আমাদের বোঝা দরকার যে কাউল কাউলুল লিসান আছে আবার কাউলুল কাল আছে আমরা আগে সেটা আলোচনা করেছি যে অন্তরের কথা আছে মুখের কথা আছে এখানে শুধু মুখের কথা সাথে সাথে অন্তরের কথাও ধর্তব্য হবে যে আমরা বলবো মুখে বলবো এবং অন্তরে স্বীকৃতি দেব যে কোন রকমের কোন রকমের দ্বিদ্বন্দ্ব ছাড়াই আমরা বলবো আল্লাহর তাহিদের ব্যাপারে কি তাওহিদের ব্যাপারে কি বলবো এমন অবস্থায় বলবো যে বে তৌফিক আল্লাহ তৌফিক কামনা করে বলবো। অর্থাৎ তাহিদ কেউ নিজে ইচ্ছা করে পায় না চেষ্টা সাধনা করে পাবে না সেটা আল্লাহ তালা তৌফিক যাকে দেয় সে শুধু পাবে এই আল্লাহ তৌফিক কামনা করে তিনি শুরু করছেন বলছেন নাকুলফি তৌ তৌহিদ আল্লাহ তরহিদের ব্যাপারে আমরা বলব মাকিয়ে দিই না এমন অবস্থায় যে আমরা দৃঢ় বিশ্বাসী দৃঢ় দৃঢ় স্বীকৃতির মাধ্যমে বলছি আল্লাহ তৌফিক কামনা করে ইনল্লাহ ওয়াহেদুল্লাহ শরিক আলম নিচ্ছে আল্লাহ এক তার কোন শরিক নেই সুতরাং এখানে দৃঢ় বিশ্বাসের ব্যাপারটি মর তাকে দিই বলে তিনি নির্ধারণ করেছেন মুখে বললেই হবে না অন্তর স্বীকৃতি থাকতে হবে এবং তৌফিক আল্লাহ তৌফিক কামনা করতে হবে যে আমলের মাধ্যমে এটা যেন আমরা আমাদের কর্মকাণ্ডে নিয়ে আসতে পারি এই তাওহিদটা এই তাওটা আমাদের কর্মকাণ্ডে প্রকাশ পাবে যে আমরা কি আসলে মাহেদ কিনা আমরা কি আল্লাহ তালা তাওহিদ বিশ্বাসী কিনা সেটা আমরা প্রকাশ পাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই যে তাওহিদ শব্দটি এসেছে আমরা আরেকদিন বোধ আলোচনা করেছিলাম আপনারা শুনেছিলেন তাও শব্দটি এখানে যে শব্দটা আসছে এটা কিন্তু শাহবা কেরাম রেদ আলিম আজমাইন ব্যবহার করেছেন এবং সেই জন্য আমরা রসোল্লাহ সাল্লাম ব্যবহার করেছেন শাহাবাহ কেরাম ব্যবহার করেছেন সেই জন্য আমরা ব্যবহার করছি এই শব্দটি একেবারে সরাসরি সুন্না ভিত্তিক শব্দ এবং সূন্য অনুসরণে আমরা শব্দটি ব্যবহার করে থাকি সরাসরি ইউদ সরাস আল্লাহ রসুল সালাম বলে দিলেন অর্থাৎ আল্লাহ তরহিদ প্রতিষ্ঠা করার কথাটি প্রথম কাজ একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ তরহিদ প্রতিষ্ঠা করা মনের করা কাজ পাঠ করলেন তহিদ এর তালবি হচ্ছে आल्ला एकत्रा तलाहिदा शरिक आल्ला जवतियों शरिक शरिक सबी शरिक से हवा दूर तला अंशीदार नहीं शब्द शब्द जरूरी ईमान बिल्लार अपर नामहिदम अपर नामहिदहिद विषय देखी যে সরবে ব্যবহার করেছেন এবং তারা তাদের ধারাবাহিক আমাদের ইমামও ব্যবহার করেছেন ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ শব্দটি ব্যবহার করেছেন তারপর তিনি যখন আলোচনা করেছেন যে আমরা ওয়াহেদি তাহ শরিক আল্লাহ এক তার কোন শরিক নেই তারপর তিনি আবার বলেছেন যে তার কোনো কোন মতো কেউ নেই अब प्राप्त नहीं विस्तार करोचनागण इमामगण जरा ग्रंथ लिखे प्रत्येके अंश क्यों के प्रकार जो কমপ্লিট না হলে অর্গানগুলি কমপ্লিট না হলে তাওহিদ হয় না এই জিনিসগুলো হচ্ছে তাওহিদুল রবিদুল আসমা সেফাত এবং তাওহিদুল লোহিয়া এই তিনটি জিনিসকে আমাদের ইমাম ভিন্ন শব্দে বিভিন্ন জায়গায় নিয়ে এসেছেন প্রথমেই তিনি তাওহিদের বিষয়টি নিয়ে এসেছেন যে আমরা আল্লাহ তাওহিদ যে তাওহিদের আকসামগুলিকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলেছেন লা শারী কালাহ তারপর তিনি অন্যান্য জিনিসগুলো আলোচনা করেছেন আমরা দেখতে পাই যে এই তাও এসামগুলো এই প্রকারগুলো বর্ণনা করেছেন কেউ কেউ বলেছেন তাহলে আল্লাহকে চেনা এবং আল্লাহকে সাব্যস্ত করার ব্যাপারে তাহিদ আবার কেউ কেউ বলেছেন যে তাও ফিল কসদে ও তালাব অর্থাৎ চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আল্লাহ তালহিদ প্রতিষ্ঠা করা প্রথমে যে আমরা বলি মা এফাত উল ইসবাত মা তো আল্লাহ তালা সঠিক জানা সেটাই কেউ কেউ বলেছেন এটা আল্লাহ রব সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং সেটাকে বিশ্বাসে নিয়ে আসা আর ইসবাত যারা বলেছেন তাহিদুল কাসদাল দুইভাগে ভাগ করেছেন বলেছেন তাহিদ তাহিদুল মাফাতল ইসবাত এই দুইটার মধ্যে তাহিদুল রুবিয়া আসমসিফাত আছে আর তাহিদুল কসদ আত যেটা সেটা হচ্ছে তাওহিদুল উলোহিয়া তাহলে বোঝা গেল যে এখানে যারাই তাহিদুল রুবি সিফাত এবং তারা বলেছেন তিন অংশ বলেছেন তারা যে কথাটি বলেছেন যারা আর অন্য যারা বলেছেন না তাহিদ বিভাগে বিভক্ত তার মারিফাতের ইসবাহাত এবং তারহিদুল কাসদোয় তলব তারা মূলত কোন পরস্পর বিরোধী কথাগুলি বলেননি বরং একে অপরের কথাগুলি সাব্যস্ত করেছেন শুধুমাত্র এবং ভিন্ন ভিন্ন শব্দে একক কথাই সাব্যস্ত হয়েছে কারণ তাওহিদুল মা রেফাত ইসবাদ অর্থ হচ্ছে দুটি তাওহিদের একসাথে আলোচনা করেছেন তারা অর্থাৎ তাওহিদুর ববি ওসেফাত তাওদুল কাজদ তলব সেটা হচ্ছে তাও জিনিস একই জিনিসকে ভিন্ন ভিন্ন শব্দ তারা উল্লেখ করেছেন ইমামগঞ্জ আবুজাফর তাহাবির রহমদ্ল্লাহ যেভাবে তিনি উল্লেখ করেছেন অন্যান্য ইমামগণ সেই এই প্রকারগুলো বা এই অর্গানগুলো অংশগুলো তাওহিদে তারা উল্লেখ করেছেন তোর মধ্যে বিখ্যাত হচ্ছেন ইমাম ইবনেবর রহমতুল্লাহ আলি তার গ্রন্থে উল্লেখ করেছেন সরুল আকিল তাহার উল্লেখ করেছেন অনুপভাবে ইমাম কি যারা মোহসান কুতুব উদ্দিন যারা হাদিসের কিতাব সে বিভিন্ন অংশে তাহিদুর রুবি আলোচনা এসেছে তাওহিয়ার আলোচনা এসেছে তাহিদুল আসমাতের আলোচনা এসেছে ইমাম বোকাই রহমতুল্লাহ আলাই তার যে কিতাব লিখেছেন কিতাবিদ সেখানেও তিনি ভিন্ন ভিন্ন ভাবে তাসমু তাহিদুল আসমাজ সাব্যস্ত করেছেন কোথাও তাহিদুল রুবিয়ার কথাটি আলোচনা করেছেন কোথাও বা আলোচনা করেছেন আমরা দেখতে পেলাম যে মূলত এই যে আকিদার এই বিশেষ করে তাওহিদের যে তিনটি অংশ বা প্রকার সেটা মূলত ইস্তেকরা সাব্যস্ত এটাকে ইসতেখরা বলা হয় ইস্তেকর হচ্ছে কোরআন এবং সুন্না নুসুসকে ভালোভাবে পরীক্ষা করে पहचा कुरान कुरान जिसमस्त क्या भलोक परीक्षा करी तो देखते पाई तीन अंशिदेटा सब्यस्त और अंश नहीं अन् भाग करूज नहीं बर तीन जो आलोचना तो समस्त रकम आलोचन चले आर्थात तीन ताहिदे मूल অর্গান বলা যাবে অন্যান্য যদি তাহিদের অন্য অংশ থাকে সেটাই এই তিনটি অংশের ভিতরে অবশ্যই প্রকাশ করবে এর বাইরে যাবে না এই আমরা দেখতে পাই যে আসামগুলো পরবর্তীরা আরো বিস্তারিত উল্লেখ করেছেন এবং সরাসরি বলে দিয়েছেন যেমন শেখর সাই ইবির আলোচনা করেছেন ইমাম মহম্মদিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলোচনা করেছেন তারা সবাই এই তিনটি অংশকে সাব্যস্ত করেছেন এই তিনটি অংশ সাব্যস্ত করা কোন বেদায়াতি কাজ নয় যারা বলেন যে এটা বাড়তি বেলা বেদায়াতি কথা তারা সঠিক কথাটি বলেন না মূলত এই তিনটি অংশ সাব্যস্ত সুরান এবং সুন্দর হয়েছে সেটা আলোচনা করে যেমনিভাবে আপনি অন্যান্য জিনিস আপনারা আলোচনা করে বের করেন সেগুলি আলোচনা করে গবেষণা করে বের করা হয়েছে এর বাইরে নতুন কোনো তাকসিম নতুন কোন প্রকার বের করার কোনো সুযোগ নাই কারণ আপনি এটাকে বলা আরো যদি ইস্তেক্রা বলা সেক্রার পরে কোনো কিছু সঠিকভাবে পরীক্ষা করে নিয়ে আসার পর নতুন কোন আর কোন পদ্ধতি বাকি থাকলে ইস্তেক্রা তাম হয় না এই তিন যে ভাগ হয়েছে তাওদুল রুবিয়া ওয়ালাসম সিফাত এবং উলহিয়া এই তিনটি ভাগ মূলত ইসতেকরা তাম পরিপূর্ণ ইসতেকরার মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেখানে আর কোন নতুন কোন তকসিম নতুন কোনো ভাগ নিয়ে আসার সুযোগ নেই আপনি যদি কোন পরীক্ষা করেন কেউ কেউ বলে থাকেন তাওহিদুল হাক মিয়া বিধানের ক্ষেত্রে আল্লাহ তাল তাহিদ এটা মূলত তাওহিদুর রুবিহারই অংশ কারণ বিধান দেবেন আল্লাহ তালা ইনুল হক ইল্লা আল্লাহ আমার আল্লাহ তার ইয়া তিনি শুধু বিধান দিবেন আর দুনিয়ার মানুষ আল্লাহ তালার বিধান দেয় আল্লাহ তালা নির্দেশ দেয় আল্লাহ হুকুম দেওয়া দেওয়া জিনিসটাকে মানবে এটাই হচ্ছে আল্লাহ থেকে নির্দেশ হুকুম দা ক্ষেত্রে এটা হচ্ছে মানুষ আল্লাহর নির্দেশ মানবে আল্লাহ তালা সাল তদাই করতে বলছেন আল্লাহর নির্দেশ এটা মানবে আল্লাহ তালা হাত হাত কাটতে বলছেন সেটা মানবে এটা হচ্ছে তাহিদুল রোহিয়া আর হুকুম দিবেন আল্লাহ তিনি রব হিসাবে তিনি হুকুমগুলি দিয়েছেন আর তিনি তার নাম গুণের দাবি হিসেবে তিনি হুকুমগুলি দিয়েছেন কারণ আল্লাহ তাল একটি নাম হচ্ছে আল হাকাম ইন হাকামুকু ইসলাম বলেছেন সুতরাং আমরা নতুন করে কোন তকসিম বা কোন একটা বলতে পারি না যে এটা চারিবাগি বা পাঁচ বাঘ বিভক্ত আর অংশ আছে এরকম কোন কিছু বলার সুযোগ কারণ এর ভিতরে এই তিনটি ইস্তিকরা আমরা যে যাবতীয় নির্দেশনা আল্লাহ তালার আল্লাহ তাল সংক্রান্ত যত কিছু আছে সবই তাহিদুল রুবুবি আসম সাথে সম্পৃক্ত আর বান্দার যত কাজ আছে তাকসিম করার সুযোগ নেই তাহিদ তিন অংশে বিভক্ত বা তিন অংশ তাহিদের তিনটি অংশ রয়েছে আমাদের ইমাম আবু জাফর তাহব রহমতুল্লাহ আলী এই তিনটি অংশ উল্লেখ করেছেন পর এই জন্য তিনি প্রথমে বলেছেন না কুল উফি আল্লাহ তাহিদের আমরা বলবো মো তাকে দিই তাফিক আল্লাহ আমরা এই বিশ্বাসটি আনছি मुखर स्वीकृति कर्मकांड स्वीकृति दिए स्वीकृति शरिक नहीं आल्लाद शरिक नहीं प्रत्येक प्रत्येक ईमानदार मात्र स्वीकार करते वाहेदी बोझाना ओहेद এক অর্থ হচ্ছে আল্লা তালা তিনি তার কর্মকাণ্ডে এক তিনি যা তা চেয়েছেন তা তিনি করেন আর কেউ তার কোন শরিক নেই সেখানে কেউ সেখানে অংশগ্রহণ করতে পারে না তার নাম এবং গুণ একক এককভাবে তিনিই মালিক আর কেউ সেখানে অংশগ্রহণ করতে পারেনা সেটা এক নাম এবং গুণ শুধুমাত্র তারই তার নাম এবং গুণকে তার জন্য আমরা সাব্যস্ত করবো অন্য কাউকে সেখান থেকে কিছু দেবো না এবং আবাদতের ক্ষেত্রে তিনি একক সত্তা আর কেউ এবাদত পাওয়া এবাদত পাওয়ার যোগ্য সত্তা নয় আমরা তার জন্য এবাদত করব আমরা তার জন্য এবাদত করব তার এবাদত করার দিক থেকে আমরা তাহিদুল লোহিয়া প্রতিষ্ঠা করব আর তিনি এবাদতর হকদার হিসাবে তিনি এবাদর হকদার হিসাবে তিনি এমন সত্তা যে সত্তা আবাদত পাওয়ার হকদার সেই হিসেবে তিনি রব সেই হিসেবে তিনি রব তা রব হওয়ার কারণে তিনি আমাদের এবাদতের এবাদত পাবেন এই জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের প্রথম নির্দেশ যেটা দিয়েছেন সেটা হচ্ছে নাম এবং গুণ আছে তিনি যেহেতু আমাদের সৃষ্টি করেছেন অ্যাবাদ পাওয়ার একমাত্র যুগ সত্তা তাহলে কি করতে হবে ওর বুদু তার শুধুমাত্র তারই এবাদত করো এটা প্রথম নির্দেশ কোরআন কারিমের প্রথম নির্দেশ এখন বর্তমানে আপনার আপনি যদি কোন সুরাব হাতে শুরু করে পড়তে পড়তে আসেন প্রথম নির্দেশ পাবেন আল্লাহ নির্দেশনা প্রথম করো তোমরা আল্লাহকে তো তার আবাদত করতে হবে এই দুইটি জিনিসই আমরা এই আয়াতের ভিতরে পাই যে রুববি এবং রুবি এবং লোহিয়া আবাদত এটা আল্লাহ আয়াতের আয়াতের মধ্যে আমরা পাই সেই হিসেবে আমরা বলবো যে আল্লাহ তালার যত রকমের जत रकम नाम ए गुण अहिदुल्लाफायंड आल्ला जो एक्टिविटी से अबादते परीक्षा कर देखी देखें दुटा जिनस्रस्टा अथवा सृष्टि दुनिया आ सबकिछ जत किसु दुनिया आखिरते जो किस हम सबकि যিনি করেছেন যিনি করাতে অনেক কিছু করবেন তিনি হাসড়ের মাঠে এ সবই হচ্ছে আল্লাহ তালা করেছেন সেই জন্য স্রষ্টা না হয় সৃষ্টি এর বাইরে আর কিছু নেই হয় স্রষ্টা না হয় সৃষ্টি স্বীকৃতি দেওয়া এবং স্রষ্টার কর্মকাণ্ডে স্বীকৃতি দেওয়া স্রষ্টার নাম এবং গুণকে স্বীকৃতি দেয়া এটা হচ্ছে তারহিদুল মা আরিফাতে ইসবাদ এবং এটাই হচ্ছে তারহিদুর রুবুয়াউল আসম সেফাত আর স্রষ্টার জন্য আমরা আমাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লা নি নিবেদন করব তার জন্য সমস্ত আবাদত করব এটাই হচ্ছে তাহিদুলা বা বা তাহিদুলা বাহিদুল কসদেলা এর মধ্যে কোন বৈভরিত্য নেই আমরা বুঝতে পারি জিনিসটা যে যদি আল্লাহ তালা রব হন আমরা তার আবাদত করব বান্ধা হিসেবে। সুতরাং রব হিসাবে তিনি তাওহিদুল রুবিয়া আমরা তার জন্য সাব্যস্ত করব আর রবে যেহেতু গুণাগুনের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন তার নাম এবং গুণকে সাব্যস্ত করি তাহলে তিনি হচ্ছেন তাকে হচ্ছে আর আমরা যখন আল্লাহর জন্য সমস্ত এবাদত নিবেদন করব তখন আমরা তাহিদুল উলহি আল্লাহর জন্য সাব্যস্ত করছি এটাই হচ্ছে মূলত তাওহিদের মূল কথা এবং এই এই তাওহিদের আকসামগুলো আমাদের জানতে হবে প্রকারগুলো আমাদের জানতে হবে আরও জানতে হবে যে আল্লাহ তালার এই যদি এটা সিদ্ধান্ত হয়ে গেল যে তাহিদের তিনটি অংশ রয়েছে তাহলে আমাদের কেয়ার জানতে হবে যে এর মধ্যে প্রথম প্রথম হচ্ছে হচ্ছে তাহিদুর রুবি অর্থাৎ আল্লাহ জন্য রবিয়ত সাব্যস্ত করা রববিয়ত কি জিনিস এবং রবি কিভাবে সাব্যস্ত হবে এবং কি জন্য আমরা রবিয়তকে আগে বলবো রববিয়ত আগে সাব্যস্ত করতে হবে সেই জিনিসগুলি নিয়ে আমি সাল আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি